বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমরা কথা বলতে বাংলা বাংলাভাষী একজন প্রবীণা নারীর একটি বক্তব্য নিয়ে নাইলা কবির ইতিমধ্যেই তার একটি বক্তব্য বেশ আলোচিত হয়েছে ধর্মপ্রাণ এবং সুস্থ রুচি সম্পন্ন সর্বশ্রেণীর মানুষের মাঝেই তার এই বক্তব্যটি যথেষ্ট বিতর্ক তৈরি করেছে তার পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যেটা জানা যায় তিনি পশ্চিমবঙ্গের বংশোদ্ভূত একজন নারী মুসলিম পরিবারের কিন্তু এখন থাকেন লন্ডনে লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক গত দোসরা ডিসেম্বর তিনি ঢাকার ব্র্যাক সেন্টারে বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নারী ও পুরুষের শ্রমবাজার বাধা বিকল্প ও চ্যালেঞ্জ এই বিষয়ে নারী আর পুরুষের শ্রম বাজার এবং সেক্ষেত্রে বাধার কি দিকগুলো রয়েছে এটা বলতে গিয়ে তিনি নারীর পর্দা নিয়ে অত্যন্ত আপত্তিকর কিছু শব্দমালা ব্যক্ত করেছেন তার কয়েকটি শব্দ আমরা উদ্ধৃত করি তিনি বলেছেন বাংলাদেশে নিজস্ব সংস্কৃতির উপর ভর করেই ইসলাম ধর্ম এসেছিল কিন্তু সেই ইসলাম এখন নেই এখন এ দেশে সৌদি ভার্সনের ইসলাম চলছে যেমন বোরকা হেজাব चोखे सानग्लस हाथे पाए मोजा दिए पूरा शरीब आबृत कर चलाफे एर्मी श्रृंखलार नामे नारी को आब्ध कर रखा हो नारीद बंदी को रेखे पुरुषरा कि समाज बाहर बर निपीड़न नारी पीड़न कर चोखे आचरण ए खुब व्यांगक एक बर्णना दिए एक शब्द एमो छक्यम जो नार पर्दा तो पोशाके नए यहा था मने এমনিতেই কোনো কিছু বলার পক্ষপাতি ছিলাম না এটা নতুন কোনো বক্তব্য নয় কিন্তু এ ধরনের বক্তব্য তিনি একা দেন না এখন এ ধরনের বক্তব্য দেওয়ার একটা প্রবণতা শুরু হয়ে গেছে আমরা এজন্য এই বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব আমাদের প্রথম কথা হচ্ছে নারীর পর্দার বিরুদ্ধে নাইলা কবিরের মতো প্রায় ষাটুর্ধ্ব বয়সের একজন নারীর এ বক্তব্য বাংলাদেশে নতুন নয় বাংলাভাষী মানুষের সামনে আমরা তসলিমা নাসিনের পর থেকে নিয়ে পর্যন্ত অনেকের মুখেই ধরনের বক্তব্য শুনেছি এরা আসলে প্রচণ্ড নারীবাদ হৃদয়ের ভেতরে লালন করেন নারীকে পুরোপুরি পুরুষের মতো দেখতে চান এবং নারীকে বাজারের পণ্য করতে চান আর নারীর পর্দার বিরুদ্ধে প্রতি মুহূর্তে জনসমাজের মধ্যে বিষ উগড়ে দিতে চান তাদের সব রকমের বক্তব্যের এটাই একটা নির্যাস এজন্য আমরা তাদের এই বক্তব্য নাইলা কবিরের বক্তব্যকেও সম্পূর্ণ নতুন একটা বক্তব্য হিসেবে দেখতে রাজি নই আমরা দেখার দরকারও মনে করি না আমাদের দ্বিতীয় কথা হচ্ছে যারা পর্দা করেন বোরকা পরেন হাতে পায়ে মোজা লাগান সানগ্লাস পরেন চোখ ঢেকে রাখার জন্য এটা নিয়ে এই যে প্রচণ্ড একটি উৎসাহ এবং বিরক্তি খুব আক্রমণ রচনা করলেন নাইলা কবির এটা আসলে কি এটা তো যে কোনো নারীর ব্যক্তি রুচি এবং তার স্বাধীনতার উপর আঘাত বাংলাদেশের হোক অথবা পৃথিবীর বাইরের কোনো দেশের হোক একজন নারী তার স্বাচ্ছন্দের সঙ্গে যুক্ত করে কতটুক ঢেকে রাখবেন নিজের শরীরকে পোশাক কোনটা পরবেন এটা ঠিক করে দেওয়ার ক্ষেত্রে তিনিকে তারাই তো বলেন উল্টো করে বলেন যে আমার পোশাক আমি পরবো যেরকম ইচ্ছা সেরকম পরব ধর্মবেত্তারা এটা ঠিক করবে কেন এটা তাদের ক্ষেত্রে তারা উল্টো করে বলেন কিন্তু কোনো ধর্মপালনকারী নারী বোরকা পড়া হিজাব পরা চোখ ঢেকে রাখা হাতে পায় মোজা লাগানোর ব্যাপারটা এটা নিয়ে তার এত আক্রমণাত্মক বক্তব্য অথবা এটা উন্নয়ন বিরোধী সমাজের জন্য এটা খুব মারাত্মক একটা ব্যাপার এই আচরণটা অমুক দেশ থেকে এসেছে বিদ্রুপ করা কটাক্ষ করা এটা আমরা মনে করি বাংলাদেশের শুধু ধর্মপ্রাণ নারীদের নিয়ে নয় বরং সব শ্রেণীর মানুষের প্রতি এক ধরনের অবজ্ঞা অবজ্ঞাপ্রবণতার ফল এটার অধিকার কারণ বাংলাদেশের সংবিধানের দিক থেকেও নেই মানবিক সাধারণ সুস্থ রুচিবোধের ক্ষেত্রেও এটা সম্ভব নয় এটা উচিত নয় আমরা তৃতীয় যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে পোশাক ছোট করা আর বড় করার একটি তর্ক ক্ষেত্রে আমরা বলবো ছোটো করাটা সমস্যা বড় করাটা কোনো সমস্যা না যুক্তির দিক থেকে যেমন একজন ক্ষুধার্ত মানুষ তার সামনে কেউ যদি বলে যে তাকে মাত্র এক মুঠো খাবার দিন আরেকজন যদি বলে তাকে চার প্লেট খাবার দিন আমি বলবো যে তাকে চার প্লেট দিন যদি তার প্রয়োজন না হয় সে রেখে দেবে কিন্তু যার প্রচন্ড ক্ষুধা থাকবে যদি এক মুঠো খাবার দেওয়ার কারণে তার খাদ্য কষ্ট থেকে যায় এটা পূরণ হবে কিভাবে। ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রেও ছুটো করার প্রতি কাউকে বাধ্য করা ঠিক না তিনি যদি ছোট করা দরকার মনে করেন করবেন কিন্তু বড় করার যে অবলম্বন এটাকে আপনি আক্রমণ কেন করবেন বড় করাটা তো কোনো সমস্যা না ছোটো করাটা বরং সমস্যা যে কোনো নারী যখন যতটুকু পোশাক পরে এতটুকুই তার বড় অবলম্বন যদি খুব ছোট পোশাক যে পরে তার ওইটুক পোশাকও খুলে ফেলা হয় সে নিজেকে সম্ভ্রমহীন মনে করবে সে নিজেকে বেয়াব্রু মনে করবে আর যার পোশাক বোরকায় ঢাকা থাকে যিনি তাকে যদি মুক্ত করা হয় ঠিক তার মতোই তার অনুভূতি হবে সে মনে করবে তাকে বেয়াব্রু করে ফেলা হলো এজন্য আমরা বড় পোশাকের ব্যাপারে কাউকে বাধ্য করি না করি তাকে উন্মোচন করার ক্ষেত্রে আর ছোট পোশাকের ব্যাপারে আমরা বলবো যে তার জন্য বড় পোশাক পরার অবলম্বনটা খোলা রাখি ছোট পোশাক আর বড় পোশাকের নারীর ক্ষেত্রে যে তর্ক এ তর্কের ক্ষেত্রে আমরা মনে করি ধর্মীয় বিধানের বাইরে এসেও বড় পোশাকের পক্ষে থাকাটা যুক্তির দিক থেকে নিরাপদ এবং সুন্দর আমরা এর পরে যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে নাইলা কবির এখানে বারবার বলতে চেয়েছেন যে এ ধরনের পর্দার কারণে नारी उन्नय पर ना? नारी श्रमबजारे अंश ग्रहण सुंदर व्यापक है ना कमे जाए छुट्ट एक उदाहरण दी बांगल पंद्र बचर बीस बचर जबत जो समय खराब समयदेश नारी ए सऊदी भार्सन पर्दा शुरू करा बुर्खा पड़े माथा ढाके हाथ पाए मोजा पड़े सानग्ल पड़े से ही शेष समयटार बोल कथाई बोलो गत दस बचर पंद्र बचर बाे হাজার হাজার লাখ লাখ এমন নারী পাওয়া যাবে যারা প্রশাসনে রয়েছেন বোরকাপোড়ে যারা ডাক্তার এবং চিকিৎসকের দায়িত্ব পালন করছেন বোরকাপড়ে যারা প্রকৌশলীর ভূমিকা পালন করছেন বোরকাপড়ে যারা অধ্যাপনা করছেন বোরকাপড়ে এমনকি যারা ব্যবসা কর্মে নিয়োজিত আছেন বোরকাপড়ে তো বাংলাদেশের লাখো লাখো নারী আমরা এমনকি গার্মেন্টসে যেসব মেয়ে সমজীবী হিসেবে কাজ করে আমরা যখন গার্মেন্টস ছুটি হয় তারা ঘরে ফিরতে থাকে অথবা গার্মেন্টসে যাওয়ার সময় আমরা দেখব অনুপাতে সেটা অর্ধেকের বেশি হবে এমন নারী যারা বোরকা পড়ে যাতায়াত করে তো আমরা উন্নয়নের দিক এবং সমবাজারের দিক যদি বিশ্লেষণ করি আমরা দেখবা কোনো ক্ষেত্রেই প্রতিবন্ধকতার ভূমিকা রাখে নাই বাংলাদেশের ক্ষেত্রে অন্তত এটা মিথ্যা কথা তাহলে উন্নয়ন এবং শ্রম এ স্লোগানগুলো নারীর পর্দার বিরুদ্ধে দাঁড় করানোর ক্ষেত্রে আমরা এটাকে সম্পূর্ণ অসার অযৌক্তিক মতলবি একটি শব্দ প্রয়োগ এবং প্রচার হিসাবে सब्यस्त करते हैं फलावि प्रचार कर इतिबाचक आबह दिए जान मानूष प्रभावित है जान उन्नी को खूब जुक्तिसंगत कथा एम एक परिवेश तैरी मीडिया प्रवणता के चिन्हित कर एक मीडिया प्रभावशाली अनलैन गणमामे कपी हाथ बक्तव्य प्रचार होता है दुसरा डिसेम्बर दो हजार सत्र भूमिका मूलत कानाधर कथा जंगीबा कथा उग्रब्धराधे कथा प्रगतर कथा क्योंकि सब स्लोगान गोरए थे मुसलमान जीवनाचार इसलम के उच्छेद कखो तरा बलते गई इसलमी शिक्षार बिुद्धे फेले কখনো নারীর পর্দা এবং পোশাকের বিরুদ্ধে বলে ফেলে কখনো ইসলামী জীবনাচার এবাদত আমলের বিরুদ্ধে বলে ফেলে এক এক সময় এক একটা কথা তাদের মুখফোসকে বের হয়ে আসে এ ধরনের মিডিয়া এবং বিদেশ থেকে আসা এবং দেশে বসবাসকারী উল্টো চিন্তার মুসলমান জীবন বিরোধী এবং ইসলামী জীবন বিশ্বাস বিরোধী চিন্তার নারী এবং পুরুষদের এ ধরনের বক্তব্য মূলত উন্নয়ন এবং শ্রমবাজার প্রগতি এবং কোনো কিছুর যেগুলো মানব সভ্যতার অগ্রসরতার পেছনে কাজে লাগে তার সঙ্গে যুক্ত নয় এদের ধর্মবিদ্বেষী মানসিকতার ফল হিসেবেই তারা এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন শ্রোতা বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা আপনাদের কাছে অনুরোধ করব নাইলা কবিরের মতো এ ধরনের বিরোধী বক্তব্য অথবা বাংলাদেশের কোনো কোন পরিচিত তথা তথাকথিত বুদ্ধিজীবী যারা অজু নামাজ রোজার বিরুদ্ধেও কথা বলে যারা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধেও কথা বলে যারা তাফসির মাহফিলের বিরুদ্ধেও কথা বলে যারা ইসলামী চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলে তাদের প্রত্যেকের কথার যুগসূত্র এবং গোড়া আসলে এক তারা ভেঙে ভেঙে বলে টুকরো টুকরো করে বলে কারণ সবটুকু কথা একসঙ্গে বললে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ তাদেরকে চিনে ফেলবে এবং তাদেরকে ধরে ফেলবে আমরা নাইলা কবিরের এই খণ্ড অংশ খণ্ড কথা থেকেও তাদের ওই মূল সূত্র এবং মূল কথার দিকে আমাদের মনোযোগ এবং চোখ ফেরানোর আমি আহ্বান রাখছি এবং এরা সবাই একই গোড়া থেকে একই উৎস থেকে ইসলামের নানা অনুষঙ্গ আক্রমণ করে এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমি অনুরোধ রাখছি সকল শ্রেণীর মানুষ যারা পর্দা করে যেসব নারী যারা ধর্ম পালন করে যেসব পুরুষ এবং সকল সুস্থ রুচি সম্পন্ন মানুষ তাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের প্রতিবাদ জানাই এবং সার্বক্ষণিক সচেতনতা লালন এবং সর্বাবস্থায় ধর্ম পালনের প্রতি আমাদের মনোযোগী থাকা সচল থাকা দৃঢ়পদ থাকা এটার আহ্বান জানায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়াকিরুদ্দাওয়ানদুলিল্লাহি